खपेक्षी नन तृत्य हलो लमिद पलाम जन्म नें जन्म दें এবং তার কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই খেয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বাংলা মানবতার সমাধান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 বাংলার আজকের এই আয়োজনে আমাদের সাথে সামিল হওয়ার জন্য সকলকে মুবারক যে বিষয় নিয়ে আমরা আলোচনা চালাচ্ছি দীর্ঘদিন থেকে এই আয়াতের এই টুক আলোচনায় আনছি বারবার আয়াতের এই টুকরুতে রব আলমিন যে প্রসঙ্গটা এনেছেন সেই প্রসঙ্গে আমরা কথা বলছি সেই প্রসঙ্গ হচ্ছে আমরা কি করে জান্নাত পাব রব আলামিন সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন রবুল আলমিন এই আয়াতে বলেছেন ও আমার মৌমিন বান্দারা তোমরা যেহেতু আমাকে বিশ্বাস করেছ তাহলে আমার সব কথাই তো তোমরা মানবে বিশ্বাস করবে আমি রব তোমাদের কাছে জান্নাত বিক্রি করবো তিনি বলছেন মাল আমাকে কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সেই রব আলিন আমার উপর দয়া করে আমাকে জানাচ্ছেন যে আমার দেওয়া যান এবং আমার দেওয়া মালটাই আমি আবার কিনে নিতে চাই তোমার কাছ থেকে বিনিময়ে আমি তোমাকে জান্নাত সম্পর্কে রসুল বলেছেন যেই জান্নাতের নামত সম্পর্কে রসুল বলেছেন মালা আইন উন রাত আল্লাহারি কথা আল্লাহ বলে আমি আমার নিকার বান্দাদের জন্য এমন রেখেছি নির্ধারণ করে তৈরি করে যেটা কোনো কান কোন তুমি যা চাইবে তাই খেতে পারবে যা কামনা করবে তাই তোমার সামনে হাজির হয়ে যাবে এমন চমৎকার আছেন শুধুমাত্র অরবুল আলামিন একটা শর্ত জুড়ে দিয়েছেন সেই শর্তটা হচ্ছে যে তোমার জান এবং মালটা আমাকে দিয়ে দিবে প্রিয় বন্ধুগণ দুনিয়ার সিস্টেমে দুনিয়ায় যেমন ক্রেতা বা বিক্রেতা বিনিময়টা নিয়ে যায় ব্যবহার করবা তাহলেই তোমাকে আমি সময় মতো তোমার সাথে আমার যে চুক্তি আমার পক্ষ থেকে যে বিনিময় দেওয়ার কথা সেটা আমি তোমাকে দিয়ে দিব ইনশাল্লাহ তাহলে আমরা সবাই প্রত্যাশী এবং সবাই সেই প্রত্যাশা অনুযায়ী সেই আমল এমন আমল গুলোই করবো যার মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ যেগুলো আমরা করতে পারবো করা দরকার আবার কিছু প্রয়োজনীয় এমন আমলের কথা বলেছি যেগুলো বর্জনীয় বিষয় বর্জন করা দরকার আর করা আর না করার মধ্যে বেশি মানুষের জন্যে বেশি জরুরি হচ্ছে বর্জনীয় যে বিষয়গুলো সেগুলোকে গ্রহণ করা বর্জনীয় বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া বর্জনীয় বিষয়গুলো মানুষ বর্জন করতে পারলেই তার করণীয় বিষয়গুলো কার্যকর হবে আর করণীয় বিষয়গুলো করলাম কিন্তু বর্জনীয় বিষয়গুলো ছাড়লাম না তাহলে আমার ওই করণীয় বিষয়গুলোর ফায়দাও আমি পাবো না আমি উপকৃত হব না সেগুলো বরবাদ হয়ে যাবে এই জন্য আমরা অত্যন্ত গুরুত্বের সাথে ওই বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে আপনাদের সাথে বারবার আলোচনা করছি প্রিয় বন্ধুগণ আমাদের জন্য যে সমস্ত বাধা হয়ে দাঁড়াতে পারে সেই প্রসঙ্গে আমরা আলোচনা শুরু করেছিলাম যে জান্নাতের বাধাগুলো কি কি সেই বাধাগুলোর মধ্যে আমরা উল্লেখ করেছি যে মানুষের ভালোবাসা আল্লাহকে ছেড়ে দিয়ে মখলুকের ভালোবাসা এটা আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে আমার নিজের নফস আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে দুনিয়ার ভালোবাসা মাল সম্পদের ভালোবাসা এটাও আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে আমার জন্য আরেকটা চূড়ান্ত বাধা হচ্ছে শৈতান ইবলিস প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে প্রধান বাধা অন্যতম প্রধান বাধা এবং অন্যান্য বাধাগুলো সব এর মাধ্যমে বাধা হয়ে হয়। সেগুলোকে আমি আমার জান্নাতের কারণ বানিয়ে নিতে পারি আমার দুনিয়া এটা জান্নাতে যাওয়ার জন্য বাধা কিন্তু ওই দুনিয়াকে আমি আমার জান্নাতে যাওয়ার উপলক্ষ বানিয়ে নিতে পারি আল্লাহর হুকুম মতো পরিচালনা করে আমার আপন আমার জান্নাতে যাওয়ার জন্য বাধা কিন্তু সেই আপন জনদেরকে আমি যদি বলবেন সম্পর্কে আলামিন বলেছেন তার মধ্যে ভালো করার যোগ্যতাও আছে খারাপ করার যোগ্যতাও আছে যদি ভালো করে রব্বুল আলমিন সুসংবাদ দিয়েছেন যারা এটাকে ভালো মতো চালাবে তার যে কাজগুলো আছে সেগুলোকে তার অর্থ হচ্ছে তিনি জান্নাতি বলেছেন এক আয়াতে ফাজ যে ব্যক্তি জাহান্নাম থেকে যাকে দূরে সরিয়ে দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো জানা দরকার সতর্ক হওয়ার জন্য দুশ্মন আমাকে চিন্তা হবে আমার শত্রুই যদি আমি চিনতে না পারি তাহলে তার থেকে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব হবে না আমার শত্রুকে যদি আমি মনে করি আমার আপন তাহলে তো তার খারাপ যে বিষয়গুলো থেকে আমি নিজেকে রক্ষা করতে পারবো না বন্ধু বেশে যখন শত্রু আক্রমণ করে সে আক্রমণ হয় অত্যন্ত ভয়ঙ্কর সে আক্রমণ অপ্রতিরোধ হয় সে আক্রমণকে প্রতিরোধ করার ক্ষমতা অনেক ক্ষেত্রেই মানুষের থাকে না তাই আসুন আমরা আমাদের শত্রু সম্পর্কে একটু জানি আমাদের শত্রু এমন শত্রু বান্দা যাকে বলে সহজ কথায় দুনিয়ার সমস্ত শত্রুকে ম্যানেজ করা যায় তার যে দাবি সে দাবি পুরো করলেই সে চলে যাবে আপনার উপর ভিন্ন কোনো রাষ্ট্র দখল দারিত্ব করতে চায় আপনি দখল ছেড়ে দেন সে আপনার বিরুদ্ধে আর কোনো কথা বলবে না শেষ আপনি কারো কাছ থেকে লেনদেনের ব্যাপার আছে সে কোনো দাবি করছে তাকে টাকাটা দিয়ে দেন সে আর কিছু বলবে না কারো কাছে নত হতে বলা হচ্ছে আপনাকে আপনি তার কাছে নত হয়ে যান সে আর কিচ্ছু বলবে না ঘুষ দেন আপনার শত্রু ঠান্ডা আপনার শত্রুকে আপনি একটু মাথায় হাত বুলিয়ে দেন অনেক ক্ষেত্রে শত্রু ঠান্ডা কিন্তু এই এমন এক শত্রু সম্পর্কে এখন কথা বলতে যাচ্ছি ব্লিজ এমন শত্রু যেই শত্রুকে ঠান্ডা করার কোনো সুযোগ নাই তাকে ঘুষ দিলেও সে যায় না তার সমস্ত আবদার পুরা করলেও সে যায় না সে ততক্ষণ পর্যন্ত যায় না যতক্ষণ না পর্যন্ত আমার জন্যে জাহান নামের স্থায়ী ব্যবস্থা না করবে আর সেই স্থায়ী ব্যবস্থা রেজাল্ট তো পাবো মৃত্যু পর্যন্ত মৃত্যুর আগে কাজে মৃত্যুর আগে যতক্ষণ জাহান নামে না পৌঁছবে ওই আজাব ভোগ করতে করতেই আমাকে যেতে হবে সেটা কবরে হোক সেটা হাসরে হোক সেটা পোল ছেড়াতে হোক যেখানেই হোক প্রিয় বন্ধুগণ এই শত্রু এমন মারাত্মক শত্রু যেই শত্রু সারাক্ষণ আমার পেছনে লেগে থাকে যেই শত্রুকে ম্যানেজ করার কোনো সুযোগ নাই যেই শত্রু ম্যানেজাবলনে দুনিয়ার মানুষ যেভাবে শত্রুকে ম্যানেজ করে এমন কোনো পদ্ধতি পথ অবলম্বন করার মাধ্যমে এই শত্রুকে ম্যানেজ করা যায় না আরো ভয়ঙ্কর খবর হচ্ছে এই শত্রুকে আমরা দেখিও না না দেখা শত্রু এই না দেখা শত্রু আবার আমাকে দেখছে এই যে আমরা কথাগুলো বলছি সে কিন্তু রাগের খুব ফেটে যাচ্ছে সে পারে না এই মুহূর্তে আমাদের উপর হামলা করে কিন্তু যেহেতু দিনের কথা বলছে কোরআন তেলাওয়াত হচ্ছে এখানে মুশকিল আসা আলহামদুলিল্লাহ এটা এক বরণে আমতের জন্য শয়তানকে ব্যবস্থা আছে কোরআন তেলাওয়াত করলেই তো ভাগবে হজরত রসুল করিম সাল আলী আসাল্লাম যখন রাতে ঘুরছিলেন আবু বকরদ্দুল্লাহ তেলাওয়াত করছিলেন আস্তে আস্তে উমর তালাআ তেলাওয়াত করছিলেন উঁচু আওয়াজে যখন সকালবেলা আল্লাহ রসুল দুইজনকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার জিজ্ঞেস করলেন এত আস্তে আস্তে জুড়ে বলার কি আছে আপনি এত উঁচু আওয়াজে কেন পড়ছেন জবাব দিয়েছিলেন ওকিদুল হাসান ইয়ারসুল আল্লাহ যারা এখনো ঘুমিয়ে আছে তাদেরকে জাগানো আমার মাকসাদ এবং শয়তানকে বিতরণ করা আমার মাকসাদ সচেতন করার জন্য প্রসঙ্গটা এনেছি আল্লাহ সুবাহ যেন আমাদের প্রকৃত শয়তান প্রকৃত দুশ্মন যে তাকে চেনার তৌফিক দান করেন এবং আল্লাহ যে পদ্ধতি তরিকা বাতলেছেন তার থেকে নিজেকে রক্ষার জন্য সেই আসা আগ পর্যন্ত আশা করি আমাদের সাথেই থাকবেন বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি জীবন্ত হয়ে উঠে আলকুরনের জ্ঞানের ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন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 far exact name i am vikram naik my name is rishtha naik you are the best of pp i worship mankind entirely was like celebrating latila and believing in allah kuntum qaira ummatin khairatan tas'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkari wa tu'minuna billah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 মারাত্মক ভয়ঙ্কর দুঃমন শয়তান সম্পর্কে আলোচনা করছিলাম আমরা এই আমাদের মারাত্মক এই মারাত্মকের অনেক কতটুকু ধরন থাকতে পারে সে কোন পর্যায়ের আমাদের দুঃশন অর্বুল আলমিন আমাদেরকে সতর্ক করছেন রব আলামিন বলেন সুর আল ফতিরের ছয় নম্বর আয়াত আলমিন বলছেন আমাদের বিশ্বাস হচ্ছে না না রব্বুল আলমিন বলছেন শয়তান তোমার দুশ্মন আর আমি আমার সমস্ত কিছু শয়তানের মন মতো করছি শয়তান দেখে আনন্দিত আমাকে দেখে আনন্দিত আমি এমন এমন কাজ করছি শয়তান বলছে বার হাবা আমার তো সেখানে যাওয়ার নাই আমার উপযুক্ত লোক তৈরি হয়ে গেছে আমার অপরাধে নিয়ে প্রিয় বন্ধুগণ আমার ওই চূড়ান্ত দুশ্মন সম্পর্কে আল্লাহ তালা আমাকে সতর্ক করছেন ফতাহা আমি যাকে তোমাদের চূড়ান্ত দুশ্মন হিসাবে স্বীকৃতি দিয়েছি বলছি তোমাদেরকে কাজী তোমরাও তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো এমনটি যেন হয় আমি শত্রু বলে দিলাম রাখলা শত্রুর সাথে অবধারিত বিপদ যাহান নাম তখন কিন্তু আমি তোমাকে কিচ্ছু করব না আমি তো সতর্ক করেছি আমি সতর্ক করেছি সে তোমার শত্রু তুমি কেন হাত দিলা সেখানে আমি বলেছি এখানে বিদ্যুৎ আছে সেখানে কারেন্ট আছে সেখানে হাত দিও না তুমি হাত দিয়েছ তুমি বিদ্যুতায়িত হয়েছ আমার কি দোষ আমি কি বলবো আমি কি করবো আল্লাহ আমাদের কাউকে রক্ষা না দিবেন রবুলা আলমিন বলবেন তুমি কেন শয়তানের এত্তেবা করেছ শতানের অনুসরণ কেন করেছিলে আমি তো বলেছিলাম তোমার সাথে আমার ওয়াদা ছিল সুরাইয়াসিনের মধ্যে রবুল আলামিন সে আয়াত আমাদেরকে শুনিয়েছেন সে বিধান সে হুকুম رب العالمين إن شاءت قلت ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن يعبدوني هذا صراط مستقيم رب العالمين قلت تمار شاته كامار شيء چوكتي هويني شيء اونجي كار هويني ألم أعهد إليكم يا بني آدم تمار شاته چوكتي كامار هويني اونجي كار تم ركروني উভয়ের পক্ষ থেকে যখন কোন চুক্তি হয় তাকেই বলে আহ আর এক পক্ষ থেকে হলে তাকে বলে এখানে শব্দ ব্যবহার করছেন মানে উভয়ের এই কথা হয়েছে আল্লাহ জানিয়েছেন আমরা আল্লাহ সতর্ক করেছেন আমরা মেনেছি কালিমা পড়ার মাধ্যমে শৈতানের আবাদত না। আমরা কি কেউ শৈতানের আবাদত করি নাকি শয়তানের পূজা করি না এখানে এই কথা বলা হয়নি এখানে বুঝানো উদ্দেশ্য শতানের কথা মানাই শয়তানের আবাদত করা আল্লাহর আল্লাহ মানায় করা। এবাদত মানি হচ্ছে নিজেকে সপে দেওয়া যেভাবে বলবেন সেভাবে করা অনেক সময় করার নাম হয় ইবাদত অনেক সময় না করার নামও হয় আবাদত হুকুম মানার নাম হচ্ছে ইবাদত যেমন নামাজ পড়া ইবাদত কিন্তু ঠিক দুপুরে নামাজ না পড়া ইবাদত রোজা রাখা ইবাদত কিন্তু ঈদের দিন রোজা না রাখা ইবাদত না খেয়ে থাকা ইবাদত তোমরা কিন্তু তাই করেছ শয়তানের হুকুম মেনেছ আমার হুকুম মানোনি আমি ডেকেছি ঘুমের চেয়ে নামাজ ভালো হাতিসে আসছে ওই সময় শৈতান এসে পা থাকে তুমি পার্টি পা কে আরাম পেয়েছ আরাম পে ঘুমিয়েছ নামাজ পড়নি আমি রোজার জন্য তুমি বলা আমার পেটের মধ্যে আমার অ্যাসিডিটির সমস্যা হয় রোজা রাখলে আমি সিগারেট পান করি না করে থাকতে পারি না এক বদব্যাস আবার নিজেই বলি এক বদভ্যাস নিজের মধ্যে এখন চলে আসছি কি করব ছাড়তেও পারছি না তুমি যে কাজটা করছো এটা যে ভালো করছো এটা শয়তান তোমাকে বুঝাচ্ছে তুমি যা করছো ঠিকই আছে তোমার এই সমস্যা থাকলে কি করবা রোজা রাখতে পারবা না তুমি কাজ করো তুমি রিক্সা চালাও এত কষ্ট করো তুমি রোজা রাখবা কিভাবে আর তুমি সারাদিনে কত কাজ কর কত কষ্টের কাজ রোজা রাখবা কিভাবে আল্লাহ করবেন শয়তান সাজিয়ে গুছিয়ে পেশ করে আমি সেটাকে গ্রহণ করি রবাহ আলমিন বলছেন আমার তো এই ওয়াদা ছিল তুমি শয়তান সাথে একমত হবে না শয়তানের কথা মতো চলবে না আমার সাথে তোমার চুক্তি ছিল আমার এবাদত করবা আমার গোলামি করবা আমার হুকুম মানবা আমি যা করতে বলবো আমি যা নিষেধ করবো শয়তানের পথ সে তো পথ আর আল্লাহর হুকুম মানা জান্নাতের পথ সে সিরাতে মুস্তাকিম প্রিয় বন্ধুগণ শতান কিন্তু এই সিরাতে মুস্তাকিম থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্যে জান্নাতের পথ থেকে আমাদেরকে সরিয়ে দেওয়ার জন্য সে ওই জান্নাতের পথের মধ্যে বসে থাকার ও আদা করেছে আল্লাহর সাথে একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সে চ্যালেঞ্জ করেছে আল্লাহ যাদের কারণে আপনি আপনার ওই একান্ত জায়গা থেকে আমাকে বিতারণ করলেন যাদের কারণে আজকে আমি এই বিতাড়িত হলাম দুধ হলাম অপ্ত হলাম আমার উপর লিখে আন্না হুম আপনি জেনে রাখুন আমি কিন্তু সবাইকে গুমরা করব। সেই চ্যালেঞ্জ করেছে কিন্তু আল্লাহ বলেছেন না আমার বিশেষ বান্ধাদেরকে তুমি পারবা না এমন কাজটা করতে সুরায়ের মধ্যে এই প্রসঙ্গগুলো রব এবং শয়ানের যে কথাবার্তা এবাদত যেন আমি না চলি আমি শুধু চলব একমাত্র আল্লাহর হুকুম মত আমি আমার জীবনকে পরিচালিত করব একমাত্র আল্লাহর হুকুম মতো তবেই রবাহ আলমিন বলছেন মালকে আমার কথা মতো আয় কর খরচ করো তাহলে আমি আল্লাহ ওয়াদা করছি সময় মতো আমিও আমার ওয়াদা পূর্ণ করব চুক্তি মোতাবিক আমিও তোমাকে তোমার প্রাপ্য জান্নাত সময় মতো বুঝিয়ে দিব রবুলা আলমিনের এই পৃথিবীতে এমন আমল করব যাতে রবুল আলমিন আমার পর সন্তুষ্ট হন রবুল আলমিনকে সন্তুষ্ট করার মাধ্যমে আখেরাতে জান্নাতে আমার চূড়ান্ত ঠিকানা জান্নাতের যে ঠিকানা জান্নাতের যে বাড়ি সেটা আমরা বুঝে নেব জড়িত কিনা এটা একটা লক্ষণীয় বিষয় যে অপরাধগুলো করার কারণে শয়তান এত বড় অপরাধের স্বীকৃতি পেয়ে গেল ওই অপরাধগুলো আমরা করছি কিনা যে অপরাধের কারণে শয়তান বিতাড়িত হয়ে আমাদের দুশ্মনের স্বীকৃতি পেল সেই শানকে আসলে আমরা দুশ্মন হিসেবেই রেখেছি না আমাদের বন্ধু বানিয়ে নিয়েছি আমাদের কাজ দ্বারা আমরা নিজেরাই মূল্যায়ন করব। অন্য কারো কাছে যাওয়ার দরকার কাজটা শানের কাজ নাকি কাজ। তাহলে আমি আমার দুশ্মনের কাজ আমি করছি দুঃশ্মনের সহযোগিতা করছি আমার পরিণতি ভয়ঙ্কর পরিণতি সেই পরিণতি হচ্ছে জাহান্নাম শয়তান যেখানে যাবে সে চাবে আমাদের সবাই কি সেখানে নিয়ে যাওয়ার জন্য। প্রত্যেকের দিলের মধ্যে এই অনুভূতি আসা দরকার এই আমরা আপনাদের সামনে এই শয়তানের বিষয়গুলো বারবার আলোচনায় আনছি এই খারাপ কাজগুলোর বিষয়গুলো বারবার আলোচনায় আনছি যাতে করে আমাদের সকলের টার্গেট একটাই হয় যে আমরা সমস্ত বাধা ডিঙ্গ রকমের খারাপ বিষয়গুলো মুবারক কাফেলা সেই মুবারক মিছিলের যিনি লিডার মোহাম্মদুর রসুল্লাহ আলি আসাল্লামের সাথে সকলেই ওই জান্নাতি ঝান্ডার নিচে আমরা সকলেই সামিল হবো আমি নিজেও সামিল হবো উজ্জীবিত এই আলোচনার প্রয়াস আমরা পেয়েছি আলোচনা করছি আশা করি ইনশাল আমরা সবাই আবার উঠে দাঁড়াবো গা ঝাড়া দিয়ে আবার নতুন জীবন শুরু করবো ইনশাল্লাহ যত অন্যায় করেছি যত পাপ করেছি আল্লাহকে একবার মন থেকে দিল থেকে ডাক দিয়ে সমস্ত অন্যায় আমিনালামালিকুম আহমতুল لا ينتهي بالحصر ما أعطاه رب الرحيم مشفق متعطف لا ينتهي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 বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র সাথে থাকুন আপনার জাকায় দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আটচল্লিশ দুই তিন কোর্ট এক আই ব্যান জি বি বাহান্ন এল ওয়াইডি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় BIC code, IBO, BZB, इमेल कुरून, उत्तम सठीन बैध उपाय बड़ लाभ कत सुंदर भाव नूतन जुगे सफलता अर्जन करार्थ इसलामी अर्थनीति कल रत एगार सम्प्रचार सकाल दस टाय बांगल्